আবুজর আহ গিফারের কাছে সেটাই গর্ভিত অপরাধ তিনি যেন নিজে পরবাসী তাই এক পরিবার সহ গিফার ছেড়ে দেওয়ার ভাষায় চাচা আমাদের এবং যত্নবান ছিলেন কিন্তু তাদের চাচার এই ও মেহমানদারী বাকি সহ্য না তাদেরকে করত একদিন সুযোগ বুঝে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 আমি বললাম আরে আমি তো ইতিমধ্যে সকল প্রকার মূর্তি ও দেবদেবীর পূজা বাদ দিয়েছি তিন বছর যাবৎ কেবল এক আল্লা তালা ইবাদত করছি আবুজরের মতো মানুষগুলোর ফিত্রাহ ছিল বিশুদ্ধ তাদের জন্মগত স্বভাব ও প্রকৃতি বলে দিত কোনটা সঠিক আর কোনটা ভুল আবুজরকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে তিনি বললেন আল্লাহ আমাকে যেদিকে ফিরে দোয়া করার নির্দেশ দেন আমি সেদিকে ফিরেই দোয়া করতাম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 লোকেরা বলে যে সে একজন জাদুকর গণক মিথ্যাবাদী না তুমি আমার কৌতূহল মেটাতে পারছ না আমি নিজে যাব তার সাথে দেখা করতে লোকেরা তার ব্যাপারে যা বলে তার সত্য নাও হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি আবুজর আদানহু মক্কা স্তিয়ে নেন বা বিবিসির উপর ভরসা করে থাকেননি তিনি নিজে গিয়ে রসুল্লাহ সাল্লামের ব্যাপারে খোঁজ নেয়ার সিদ্ধান্ত নেন আবু বর্ণনা হেরা যাক তিনি বলেন আমি মক্কায় পৌঁছে যাকে প্রথমে সামনে পেলাম তাকেই জিজ্ঞেস করে বসলাম তুমি কি আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যেতে পারবে কথা নেই বার্তা নেই সেই লোক সচরে চিৎকার করে কুরাইশে জড় করে ফেলল কুরাইসরা এসে আমার ওপর অতর্কিত হামলা করে মারতে শুরু করল পাথর মুড়ি হাতের কাছে যা আছে তা নিয়ে আমার দিকে ছুটতে থাকে একসময় আমি জ্ঞান হারাই যখন জ্ঞান ফিরল তখন আমার অবস্থা নুসুব আহমারের মতো নুসুব আহমদ হল সেই পাথর যার উপর কোরআশা তাদের দেবদেবীর নামে পশু বলি দিত ফলে পাথরটা লাল হয়ে খেলাম, আর জমজমের পানি দিয়ে কায়ের রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করলাম এরপর আমি কাবার পাশে গেলাম ইমাম আহমদের বর্ণনায় আছে যে আবুজর রাজিয়াল সেখানে তিরিশ দিন অবস্থান করেন কেননা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 এভাবে শয়তান মানুষকে অন্ধকার থেকে আরো গভীর অন্ধকারের দিকে ধাপিত করে খারাপ কাজগুলোকে তাদের সামনে অতি মোহনীয় মড়কে সুন্দর হিসেবে উপস্থাপন করে মূর্তি পূজার সূচনা পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মানুষগুলোর মূর্তি নির্মাণ করা হয়েছিল তারা আদতে খারাপ লোক নয় বরং কর্মশীল মানুষ ছিলেন নূহ আলাইসালামের জাতি থেকে যখন নেককার লোকদের মৃত্যু হলো তখন শয়তান এ সে মানুষদের বলতে থাকে তোমরা তাদের মূর্তি তৈরি করলেই পারো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 ওই যে ওখানে ওখানে একটা মুরতাল কি করেছে দেখা করতে চললেন তিনি সেখানে আবুজরকে পেলেন তাকে জিজ্ঞেস করলেন তুমি গিফার পোত্র থেকে রসুল্লাহ সাল্লা মমতার সাথে তার হাত আবুজরের কপালে রাখলেন আবুজর বলেন রসুলুল্লাহ আমাকে দেখে বিস্ময়ে অভিভূত সত্যের অনুসন্ধানে কেউ একজন গিফার থেকে মক্কা চলে এসেছে কেননা গিফারে আইনকানুন মানার কোন বালাই নেই পবিত্র মাস পর্যন্ত তো আকা করে না সেই গিফারের একজন মানুষ কিনা সত্য ধর্মের খোঁজে মক্কা চলে এল বিস্ময় ব্যাপারই বটে অথচ যেখানে কোরআসরা ধর্মে কর্মে সবার চেয়ে এগিয়ে থাকা সত্ত্বেও সত্য দিনের ব্যাপারে এগিয়ে এল না আমার কাছে মনে হল যে আমি গিফার থেকে এসেছি এটা শুনে হয়তো ওনার পছন্দ হয়নি তাই তিনি আমার কপালে হাত দিয়েছেন আমি হাত বাড়িয়ে কপাল থেকে ওনার হাত সরাতে গেলাম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 কিন্তু প্রবল উৎসাহে আবুজওয়ার পর তিনি মক্কার কুরাইশদের সামনে চিৎকার করে উঠলেন আন্না এই কাজের ফল কি হতে পারে সেদিকে নজর দেওয়ার কোন সময় যেন নেই সোনা মাত্র কোরআশাহ আমাকে ছেঁকে ধরল এমন ভাবে এলো পাতারে মারতে শহর করল আরেকটু হল আমি সেদিনই মারা পড়তাম ঠিক তখনই আব্বাস বিন আবদুল মুালিব এসে পড়ল এবং সে যাত্রা রক্ষা পেলাম তিনি বললেন তোমরা জানো এই লোক কথাকার এই লোক গিফার কোত্রে এই কথা শুনে সঙ্গে সঙ্গে সবাই আমাকে রেখে পালিয়ে গেল দ্বিতীয় ও তৃতীয় দিনেও তিনি একই কাজ করলেন প্রতিদিনই মক্কা লোকেরা তাকে মারধর করত আর আব্বাস এসে বলতেন এই লোক গিফার কোত্র থেকে এসেছে আব্বাস বলতেন তোমরা কি জানো এই লোক তোমাদের হাতে মারা পড়লে কি হবে তোমাদের কোন কাফেলা নিরাপদে সিরিয়া পর্যন্ত পৌঁছাবে না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 সেখানকার লোকদের ইসলামের দাওয়া দিতে শুরু করেন আর দেখতে দেখতে গিফারের লোকেরা ইসলাম প্রবেশ করতে শুরু করল তিনি বলেন রসুল্লাহ সাল্লা যখন হিজরত করেন ততদিন আমার গোত্রের প্রায় অর্ধেক লোকই মুসলিম আমরা ঠিক করলাম যে রসুল্লাহ সাল্লা সাথে দেখা করতে যাব আর তখন গোত্রের বাকি অর্ধেকে বলে উঠল রসুল্লাহ সাল্লাহাম মোদিনায় আসলে আমরাও তার সাথে দেখা করতে যাব আমরাও তখন ইসলাম গ্রহণ করব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 আসলাম আল্লাহ যেন তাদের উপর শান্তি বর্ষেকে পড়েন পুরো দু দুটো গোত্র মুসলিম হয়ে যাওয়া এই বিশাল ঘটনা পেছে একজন মাত্র লোক আবুজার আবুজর তিনি অনেক বড় আলেন ছিলেন না তার অনেক বেশি বুজুর্গী ছিল না পরবর্তীতে অনেক এলম অর্জন করলেও ইসলাম গ্রহণের পর খুব অল্প সংখ্যক আয়তে কিন্তু জানতেন কিন্তু এই সীমিত জ্ঞান সম্বল করেই তিনি এগিয়ে যান এর পেছনে ছিল তার আন্তরিকতা ও নিষ্ঠা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 মক্কার লোকেরা রসুল উল্লাহ সাল্লাকে যাদুকর বা মিথ্যাবাদী বলে সবার কাছে প্রচার করছিল কিন্তু তাদের দেখা দেখি আবুজর সেই কথায় বিশ্বাস করে ফেলেননি বরং নিজ সত্যতা যাচাই করার জন্য এসেছেন। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি করেছেন মুসলিমদের উচিত মিডিয়ার কথা অন্ধভাবে বিশ্বাস না করে নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে সত্য বোঝার চেষ্টা করা রসুল্লাহ সাল্লা একটি হাদিসে বলেছেন কোন ভালো কাজকেই ছোট মনে করো এমন যদি তা হয় তোমার ভাইয়ের দিকে তাকে এক হাসি যে কোনো ভালো কাজকেই নগণ্য ভাবা যাবে না কেননা বিচারের দিনে একটি ছোট কাজও হয়তো অনেক ব্যবধান করে দেবে আবুজর আদানহু ইসলাম সম্পর্কে খুব বেশি জানতেন তা কিন্তু না তিনি অল্পই জানতেন আর তিনি নিজের কোত্রে ফিরে গিয়ে যা জানতেন তা দ্বারাই ইসলামের দাওয় দেন এর বেশি কিছু করেননি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 যা আল্লাহর রাগের কারণ হবে ফলে আল্লাহ তার সেই কথার জন্য জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন ছয় সত্যের জন্য কষ্ট করা যাই সত্য জানার জন্য নিজের পক্ষ থেকে ত্যাগ স্বীকার করা যাই আবুজরাদী আল্লাহ আনহু তার ভাইয়ের রিপর্শুনে সন্তুষ্ট ছিলেন না তিনি নিজে এসে নবের বিষয়টা যাচাই করলেন নিজের গোত্র ছেড়ে অন্য এক জায়গায় চলে আসলেন সত্য জানার খোঁজে বর্তমান সময়ে আমরা ইসলামের অনেক বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি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 কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধে ঠিকই আবুজ রাজিয়া আনহু জিতেছেন আর রসুল তার এই কাজের সমালোচনা করেননি এর থেকে বোঝা যায় এই কাজে রসুল্লাহ অনুমোদন ছিল রসুল্লাহাম যখন তাঁকে বলেছেন তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করো না এটা তার পক্ষে কোন অবশ্যকরণীয় আদেশ ছিল না বলা যেতে পারে এটা ছিল এক ধরনের আবুজর রাজিয়া আনহু অবশ্যই রসুল্লাহ সাল্লাহামের আদেশের অবাধ্যতা করেননি যেমন রসুল উল্লাহ তাকে বলেছিলেন তার গোত্রে ফিরে যেতে তিনি তাই করেছেন আট আবু রাজি আহ নিঃসন্দেহে একজন অসাধারণ সাহসী দায়ী ছিলেন তার দাওয়ার মাধ্যমে একটা ডাকাত গোত্রের অর্ধেকে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সময়ই মুসলিম হয়ে যায় কিন্তু তিনি দায়ী হলেও অন্য একটি দিকে লিমিটেশন ছিল সেটা হচ্ছে নেতৃত্ব রসুল্লাহ সাল্লু আল্লাম অন্য একটি হাদিসে বলেছেন আবুজর নেতৃত্বের জন্য যোগ্য নন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 দামাদালাস্তি ছিল ওঝা বা ডাক্তারও বলতে পারেন সে জিনতে পারত আপনি যদি চান তো আমি জিন তাড়ানোর ব্যবস্থা করতে পারি রসুল্লাহাম তার এই কথা শুনে রেগে যাননি বরং খুববার দুপুরে তিনি তার বক্তব্য শুরু করলেন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 অর্থাৎ এই কথাগুলো এমন যা নিশ্চিত মানুষকে প্রভাবিত করবে তবে এসো আমার কাছে বায়াত করো রসুল্লা তাকে ইসলামের আমন্ত্রণ জানালেন এক মুহূর্ত দেরি না করে বলল আলাহ ইহাম্মদ রসুল তুমি কি তোমার গ্রামের লোকদের জন্য বায়া দেবে আমি আমার লোকেদের জন্য বায়া দেব এর খানিক্ষণ আগেই লোকটি রসুল্লা সাল্লাহু আল্লাহামকে সুস্থ করতে এসেছিল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 দামাত তেমন কিছু জানতেন না ইসলাম সম্পর্কে যা জেনেছেন নেগেটিভেছেন এতে ইসলামের প্রতি উল্টো তার বলা চলে আগ্রহ সৃষ্টি হল যেহেতু তিনি ছিলেন সেই সময়কার একজন ডাক্তার তার ইচ্ছা ছিল চিকিৎসা করে রসুলের সেবা করবেন তিনি এসেছেন এক উদ্দেশ্যে ফিরে গেলেন ভিন্ন এক মানুষ হয়ে এই ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ সাম্প্রতিক একটা ঘটনা উল্লেখ করা যেতে পারে নেদারল্যান্ডসের ডাচ ফ্রিডম পার্টির নেতা হ্যারট উইলিয়ার্স দুই সালে ইসলাম বিরোধী একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে নাম দেয় হিতনা। সারা বিশ্বে এ নিয়ে মুসলিমদের মধ্যে প্রচন্ড প্রতিক্রিয়া দেখা দেয় এই পার্টির আরেক নেতা আর্নার ভ্যান জন ছবিটি ডিস্ট্রিবিউটর ছিল কয়েক বছর পর তিনি ইসলাম সম্পর্কে ভালোমতো জানতে পারেন এবং নিজেই ইসলাম গ্রহণ করেন ২০১৪ সালে তার বড় ছেলে ইস্কান্দার এক কনভেনশনে ইসলাম গ্রহণ করে ইস্কান্দার তার ইসলাম গ্রহণের কথা বর্ণনা করতে গিয়ে বলেন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 বহু বছর কেটে যায় প্রথমবার খুব অল্প সময়ের জন্যই দেখা হয়েছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লা কাউকে ভুলে যান না রসুল উল্লাহ বললেন হ্যাঁ চিনেছি তুমি হলে সেই ব্যক্তি যে মক্কায় আমার সাথে দেখা করতে এসেছিলে নেতৃত্বের জন্য এই গুণটি বিশেষভাবে উল্লেখযোগ্য একজন নেতাকে অবশ্যই তার অনুসারীদের খুব ভালোভাবে চিনতে হবে নবী সুলাইমান আলা ইসলামের মাঝেও এই গুণের প্রকাশ লক্ষ্য করা যায় যখন তা পক্ষী বাহিনী থেকে মাত্র একটি পাখি অনুপস্থিত ছিল তিনি বুঝে গিয়েছিলেন যে হুৎ হুত পাখি সেখানে নেই এরপর আমর বিন আবাসা বলেন হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা থেকে আমাকে শিক্ষা দিন আমাকে সালাদ নিয়ে কিছু বলুন রসুল্লাহ সাল্লাহাম তার কাছে সালাদ আদায়ের পদ্ধতি বর্ণনা করলেন এরপর আমর বললেন আমাকে অচু করা শেখান এরপর রসুল্লা সাল্লু আলাইসালাম তাকে অচু করা শিখিয়ে দিলেন এভাবে একটা সাধারণ মানুষের মনেও থেকে আমরা আগের একটি পর্বে হোনাফা অর্থাৎ হানিফ নিয়ে আলোচনা করেছিলাম যারা মক্কার জাহিলিয়াতের সেই যুগে শিরকে অপছন্দ করত এবং তাহিদের অনুসারী ছিলেন আমর বিন আবাসা বলছেন তিনি মূর্তি পূজা অপছন্দ করতেন অর্থাৎ তিনিও ছিলেন হানিফদের একজন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 তাই আমরকে বলেছেন তিনি যেন ইসলাম গ্রহণের খবর গোপন রাখেন এবং নিজের পরিবারের কাছে ফিরে যান পাঁচ আমর জিজ্ঞেস করেছিল কারা আপনার অনুসারী রসুল্লাহাম বলেছিলেন হৌর এবং আবধ এই কথার অর্থ হচ্ছে যারা স্বাধীন এবং দাস অর্থাৎ রসুল উল্লাহামের অনুসারীদের মধ্যে স্বাধীন এবং দাস উভয় রকম ব্যক্তি ছিল শুধু বলেছেন হুর এবং আব্দ তিনি হুর এবং আব্দ নামে সত্যি সত্যি দুজন মানুষ ছিল তার মতে আল্লাহ ইচ্ছে করেই ঘুরিয়ে উত্তর দিয়েছিলেন এটা করেছেন তিনি নিরাপত্তার স্বার্থে কাজে যেখানে মুসলিমরা নিরাপদ নয় সেখানে এই ধরনের কিছু কৌশল অবলম্বন করা উচিত এরপরে যাকে আমরা আলোচনা করছি তার নাম হচ্ছে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 এবং এমন ভারসাম্যপূর্ণ ধর্মীয় বিধানের কথা জানতে পারিনি আমি তখনই ইসলাম কবুল করলাম এবং সত্যের সাক্ষ্য দিলাম এরপর আমি বললাম হে আল্লাহ নবী আমি আমার সম্প্রদায়ের একজন মান্যগণ্য ব্যক্তি আমি তাদের কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত জানাব আপনি আল্লাহর কাছে তোয়া করুন যেন তিনি আমাকে এমন কোন নিদর্শন দান করেন যা আমার দাওয়াদের পক্ষে সহায়ক হবে তিনি বললেন আল্লাহমাজ আল্লাহ আয়া হে আল্লাহ তাকে একটি নিদর্শন দিন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 কাজেই সে গিয়ে কৌসুল করে আসল আমি তার কাছে ইসলামের বাণী পেশ করলাম এবং সে তা কবুল করে বলেন এরপর আমি দাওস গোত্রকে ইসলামের প্রতি আহ্বান জানালাম কিন্তু তারা সারা দিতে পরে আমি মক্কায় এসে রসুল্লাহ সাল্লাই এর সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে বললাম হে আল্লাহ নবী দাওস গোত্র অশ্লীলতার মাঝে ডুবে আছে আপনি তাদের জন্য বদয়া করুন তিনি বললেন ইয়া আল্লাহ দাওস কোত্রকে হৃদায়ত দান করুন তারপর তিনি আমাকে বললেন তুফাইল তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও তাদের আবার দাওয়াত দাও আর দাওয়াতের কাছে নম্রতা বজায় রাখবে বলেন, আমি দাওস কোত্রের এলাকায় দাওয়াতি কার্যক্রম চালাতে থাকলাম রসুল উল্লাহাল আলহামের মদিনা হিজরতের পরও তা চালু থাকল এর মধ্যে বদর ওষুধ ও খন্দকের যুদ্ধ সংঘটিত হয়ে গেল এরপর আমি রসুল উল্লাহ সাল্লিয়ামের উদ্দেশ্যে রওনা হলাম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 তাকে রসুল্লাহ সাল্লাহ স্লামের বাসা পর্যন্ত পৌঁছে দিল এবং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো হুসাইন রসুল্লাহ সাল্লা বাসায় গেলেন এবং তাকে বললেন আচ্ছা তোমার নামে এসব কি শুনছি বলতো তুমি নাকি আমাদের দেবতাদের ব্যাপারে আজেবাজে কথা বলো তোমার বাবা তো ছিলেন না তিনি তো বুদ্ধিমান এবং ভালো মানুষ ছিলেন বলেই জানি উত্তরে রসুল্লাহ সাল্লা স্লাম বললেন শোন আমার আর তোমার বাবা তারা দুজনই চাহান্নামি আমাকে তুমি বলো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 তুমি নিরাপদ হয়ে যাবে হুসাইন তখন বললেন কিন্তু আমার সাথে তো আমার লোকের আছে আমার গোত্র আছে কি বলবো আমি রসুল সাল্লাই তখন তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন বললেন বলো হে আল্লাহ আমাকে হৃদায়ত দাও যেন আমার কাজকর্ম সহজ হয়ে যায় এবং আমার মধ্যে এমন গান বাড়িয়ে দাও যা আমার উপকারে আসবে হুসাইন তখন এই দোয়াটি করলেন আল্লাহ তার দোয়াটি সেই মিটিংয়ে কবুল করলেন মিটিং শেষ হবার আগেই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 এই দৃশ্য দেখে কুরাইস্টরা রাগে ফেটে পড়ল যে হুসাইনকে তারা শিখিয়ে পড়িয়ে পাঠাল রসুল্লা সাল্লাইসাল্লামকে কনভিন্স করার জন্য সে নিজেই কনভিনসড হয়ে ফিরে এলো মুসলিম হয়ে ব্যাপারটা তাদের জন্য প্রচন্ড হতাশাজনক ছিল কিন্তু তাদের কিছুই করা ছিল না আজকের পর্ব এখানে শেষ যে পাঁচজন সাহাবের কথা আমরা আলোচনা করলাম তারা প্রত্যেকেই ছিলেন মক্কার বাহিরে থেকে আগত কুরাইসদের ইসলাম বিরোধী প্রচারণা তাদেরকে ইসলাম গ্রহণ থেকে দমন করে রাখতে পারেনি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 রস মিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন রবস মিডিয়া অর্গ 2, 1, 5.